প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়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 সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক আর মুবারক আমরা ধারাবাহিক ভাবে কবিরা গুণা গা সওয়া হয়ে পড়েছে আমরা হয়তো অনেকে জানা সত্ত্বেও অপরাধ করেই যাচ্ছি আবার অনেকে হয়তো না জেনে করছি অনেকে না বুঝার কারণে করছি অনেকে প্ররোচিত হয়ে করছি অনেকে পরিবেশের কারণে বাধ্য হয়েও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 আমাদের আপনজন পরিচিতজন কেউ যদি এমন অপরাধে লিপ্ত থাকে তাকে যদি সতর্ক করে দিতে পারি বিরত রাখতে পারি ভয় দেখাতে পারি, সবাই মিলে যাতে অপরাধ মুক্ত সুন্দর জীবনে দণ্ড হতে পারি। দুনিয়ায় আর পরকালে বন্ধুগণ আর এই জন্য আমাদের এই উদ্যোগ আমাদের এই আয়োজনকে আমাদের এই উদ্যোগকে কবুল করুন আমিন বন্ধুগণ আজকে একটি কবিরা গুণা নিয়ে আমরা আলোচনা করতে চাই আর তা হলো বিনা কারণে বিনা উজরে জুমার নামাজ ছেড়ে দেয়া এবং জুমার নামাজ ধারাবাহিকভাবে অভ্যাসগতভাবে ছেড়ে দেয়া এটা কবি রাখু না জোমার নামাজ ধারাবাহিকভাবে শরীয়তের গ্রহণযোগ্য কারণ ছাড়া ছেড়ে দেয়া এটা কবি রাখুনা বন্ধুগণ জমা ইসলামের সে আর ইসলামের জীবন বুধের বাস্তব এক প্রতীক ইসলামের এক নিশানা ইসলামের রৌনক ইবাদতের নাম হল জুমা পৃথিবীতে আর কোনো ধর্ম জাতি গোষ্ঠীর জন্য এমন সদ্যর ইবাদতের ব্যবস্থা নেই মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ তাল আলিহি ওসলাম মাক্ষাতুল মুকরমায় ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে সত্যির দিকে মানুষকে আহ্বান করে করে যখন নির্যাতিত নিপীড়িত হয়ে বাধ্য হয়ে মদিনাতুল মোনাওয়ারায় হিজরত করলেন এবং মাদাতুল মোনাওয়ারায় এটা সুন্দর সমাজ একটি সুন্দর কমিউনিটি প্রতিষ্ঠিত হলো জাতি ধর্মী বর্ণের সবাইকে নিয়ে একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র হল মোহাম্মদুর রসুল্লাহ সাল তাল আলী হুসাল্লাম এই কল্যাণ রাষ্ট্রের কল্যাণকে সমৃদ্ধিকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যেই কুবা থেকে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 জামাত পড়ার জন্য যে কয়জন হওয়া উচিত এই কয়জন মানুষ হলে হবে জুমাপুর থেকে একটি জামে মসজিদ যদিও যে কোনো জায়গায় পরা যায় বলে এটা প্রমাণিত শর্ত হল খাতিব থাকবেন যিনি খুদ্া দেবেন দুইটি এক্সিকিউটিভ চিফ নিজে অথবা তার প্রতিনিধিত্ব করে অথবা তার প্রতিনিধি হয়ে আর সবার জন্য তাও মুক্ত হবে কেউ আসবে কেউ আসতে পারবে না না বরং জুমাহা এবং ঈদ এই দুই নামাজে নারীরাও আসবে শিশুরাও আসবে ছেলে মেয়েরাও আসবে বিবাহিতরাও আসবে কুমারীরাও আসবে জুমাহা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম ইসলামের সৌহার্দ্য সৌন্দর্য প্রীতি আর বন্ধনকে সবার মাঝে কল্যাণের বাস্তবতায় প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্যে জুমা কি উপহার দিয়েছেন আর এই জুমা যদি কেউ ছেড়ে দেয় জুমা ছেড়ে দেওয়া মানে এক্সিকিউটিভ চিফের বক্তব্য শোনা না। নির্দেশনা শোনা না সেই ভলো না সকল মুসলমানের সাথে একত্রিত হওয়া তার তৌফিক হলো না প্রাণটা খুলে সবার সাথে পরিচয় পরিচিতি করে সপ্তাহে একবার সুন্দর একটা পারস্পরিক যোগাযোগ এবং পারস্পরিক খোঁজখবর নেওয়ার মহৎ উৎসব এর নাম পৃথিবীর আর কোন ধর্মে এমন বাধ্যতামূলক উৎসব এমন হওয়া। বাধ্যতামূলক বক্তব্য শোনা এবং বক্তব্য দেয়া নেই প্রশ্ন হলো জমার খুদ্া পৃথিবীর সকল আলমী দিন একমত জুমার খুদ্া হবে যারা উপস্থিত তাদের বোধগম্য ভাষায় এবং খুদ্ বিষয় হবে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 একই প্যাটার্ন একই সত্তাকে ধরে রেখে আমাদের সামনে আস বর্তমান অন্তত চোদ্দোশো বছরের দলিল সবার কাছে স্পষ্ট আরবি ভাষা বিবর্তন হয় নাই বিবর্তিত হয় নাই পরিবর্তিত হয় নাই যে কারণে চোদ্দোশো বছর আগের ভাষা এখনও বর্তমান স্পষ্ট দ্বিতীয়ত আরবি এমন একটি সমৃদ্ধ ভাষা যে ভাষায় শব্দ ভাণ্ডার একেবারে পরিপূর্ণ আরবিতে বলার জন্য। भाव्रकाश करारे अथवा लिखार शब्द के धार करते हैं कमप्लीट भाषा पूर्णांग भाषा करीमर भाषा सुन्नाबलता भाषा मुहम्मद सल्लासम भाषा प्रत्येक मानुषर सत्तारेचित भाषा तबीटा शिखा उचित জীবনে কত কিছু শিখলাম একজন মুসলমান তার প্রথম কর্তব্য যেহেতু শিক্ষিত হওয়া শিক্ষিত না হলে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার কামনা করা যায় না কারণ পাঠ করা পড়া তো একজন ইমানদার শিক্ষিত হবে এটাই বাস্তব আর শিক্ষিত হতে গিয়ে নিজের জীবন পরিচালনায় রব্বুল আলমিনের আদেশ রবুল আলমিনের নিষেধ রসুল সাল্লাহমের আদেশ রসুল সাল্লাহ আসমের নিষেধ এবং নিজের বাস্তব জীবনের কল্যাণ আর অল্যাণ সব বুজার জন্য আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলব তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন জাহান পরিচালনার জন্যে সুন্দর একটি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 দেখুন সম্প্রচার দুপুর দেড় বাংলাদেশে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 কোথা থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রসোল্লাহাম যে জন্য ব্যবহার করছে সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা জাহাঙ্গীর <laughs> <laughs> <laughs> <laughs> कैम छोल सलाम कथा हादिसर इतिब क्रम विकास परवर्ती अनुष्ठान पिस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 আরবি নিজের ইমানকে রক্ষার জন্য কোরআন এবং হাদিস থেকে ডাইরেক্ট পাওয়ার হাউস থেকে নিজের সকল ইনফরমেশন সকল তথ্য সকল সরাসরি উপাত আরবি জানা প্রয়োজন মুসলমান আরবি না জানলে এবং ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে নিজের প্রয়োজনীয় তথ্য দলিল গ্রহণের মতো ব্যবস্থা না থাকলে বিভ্রান্ত হওয়ার অনেক সুযোগ রয়েছে আজকের সারা পৃথিবীবাহ মুসলমান আমরা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 এক কাবা এক কোরআন হওয়া সত্ত্বেও আমরা সবাই বিভিন্ন হওয়ার কারণ কোরআন এবং যোগ্যতা না থাকা এটা অপরাধ বটে বন্ধুমাত্র আরবিটা শেখা উচিত অন্তত বাধ্যতামূলক নামাজ পড়তে গিয়ে তো সালাত কায়ে করতে গিয়ে তো আমরা সুরাতুল ফাতেহা পড়তে হয় কিছু সুরা পড়তে হয় জীবনে সকাল আর সন্ধ্যায় দিনে আর রাতে সব সময় সুতরাং আরবিটা শেখাই উচিত আর এই দিক থেকে আরবিতে ক্ষুদা হওয়ার ব্যাপারে যদি আলিমুলামা বলেন ভালর দৃষ্টিকোণ থেকে ভালো তবে উচিত সকলের জ্ঞানের লেভেল এক ধরনের হবে না রবীন্দ্রীতে তিনি পাঠিয়েছেন যত নবী পাঠিয়েছেন আলিহিম তাদেরকে তাদের স্বগুত্রীয় ভাষায় পাঠিয়েছেন যাতে করে তারা সুস্পষ্টভাবে বিবৃত করে দিতে পারেন মানুষের কাছে কি রব্বুল আলমিন তাদের জন্য নাজিল করেছেন সুতরাং জুমার খুদ্টা স্পষ্ট হওয়া উচিত দলিল ভিত্তিক হওয়া উচিত আর এই দলিল ভিত্তিক স্পষ্ট সুন্দর একটি বক্তব্য সপ্তাহে একবার শোনার অভ্যাসকে যে ছেড়ে দেয় তার তো কবিরা গুণাধে আর কে অবজ্ঞা করা হল মোহাম্মদুর রসুল্লাহ আলহিউসাল্লাম জুমার নামাজ ইমানদারদের জন্যে কেবল মুসাফির অবস্থায় অথবা অতি রোগাক্রান্ত অসুস্থ অবস্থায় थबा शत्री है रसुल्ला अलबूस अनुमोदन कर जुमार विपरी पड़ा शरियत अनुमोदन स्वेच्छाए जुमा पड़ब ना मुकिबी सुस्था पूर्णप्राप्तयस्क मुसलमान ना अवश्य कबीरा गुना अपराध कारण इसलमर बड़ एक शर के अवज्ञा अवहेला तुच्छा बंधुगण आज हम অনেকের মাঝে মানে অভ্যাস তৈরি হয়েছেন অথচ জানা রাখা উচিত ইচ্ছা করে জুমা একটি বর্ণনা রয়েছে তিন জুমা একাদারে ইচ্ছা করে এমনি অবজ্ঞা তুচ্ছ অবহেলার করে যদি কেউ না পরে রব্বুল তার বিভ্রান্তির মোহর মেরে তো বাব্ব না চায় আর হৃদয় থেকে নেন তাহলে যেখানে জুমা আদায় করেছিলেন আজও এখানে মসজিদ রয়েছে মসজিদুল জুমা নামে জুমা সারা পৃথিবীর মুসলমানদের জন্য সে জুমার মধ্যে আরেকটি জিনিস রয়েছে তা হলো জামাত जमत स्वाभाविक भाव जमात विषय इच्छा जमात परुम जमात रही जमत जुमार नाम जमात परितगर अभ्यो तैयारी अथच जमत पढ़ते ही मुहम्मद सल्लाम বুখারি বুস্তি বর্ণনা করে সুলসাল সাদ করেছেন যে আমি বলি তোমরা নামাজ পড়ো সবাই মিলে আর কিছু লোক রাকড়ি সংগ্রহ করো কাঠ সংগ্রহ করো আর যে সকল লোক যে সকল মানুষেরা ইমান আনয়নের সত্ত্বেও জামাতের নামাজে শরিক না হয় নিজের ঘরে রয়েছে তাদের ঘর জ্বালিয়ে দেয় রাহমতুল্লিলামী সুলসল্ল্লাহ আলী বুসাল্লাম কাট দিয়ে ঘর জালিয়ে দেওয়ার জন্যে আক্ষেপ করেছেন কিন্তু জ্বালিয়ে দেননি ওয়ার্নিং দিয়েছে যদি বৃদ্ধ আর বৃদ্ধা শিশু অবুজ নরনারী তারা যদি না থাকতো রব্বুল আলমী হাবিব আগুন লাগাতেন এটা বলেছেন সতর্ক করার জন্যে কারণ জামাতে না যাওয়া মানে সত্যি আগুন লাগাইয়া দেওয়া নিজেই নিজেকে আগুন দিয়ে দগ্ধ কর কেয়ামতের বিভ অবস্থা সম্পর্কে বলেছেন কেয়ামতের কঠিন দিনে সবার অপরাধ পা পারদা করার জন্য ডাকবেন কিন্তু যারা নামাজ ঠিক মতো করেনি জামাতের পাবদ হয়নি জুমার নামাজ ঠিক মতো আদায় করেনি नामज्ञा तुच्छ ज्ञाना करतेम आकृति दिए सृष्टि अति सुंदर आकृति दिए रब आर्मी सृष्टि आकृति सात टी अंग दिए सेजदा केवल सुंदर कर पृथ्वी आ আর কোন সৃষ্টি করতে পারে না পারা দুনিয়ায় আল্লাহ সুফানাকে স্যাজদা করতে না পারা নিজের ধ্বংস নিজের অস্তিত্বের ঘাতকতার সামিল কারণ আল্লাহ সুফান সবকিছু সাজদা করে জামাত কায়ে করতে চায় না জুমার নামাজ পড়তে চায় না মানুষ এর দ্বারা নিজের ধ্বংস আর ক্ষতিটাকে আনে আরেকটি বিষয় জুমার জামাতে কেবল পুরুষরা জুমায় আসবে নারীদেরকে জুমার নামাজ আসতে দেবে না এটা অপরাধ জুমার নামাজ নর এবং নারী পুরুষ আর মহিলা সবার জন্য ইচ্ছা করে জুমা ছেড়ে দেয়া কবিরা গোনা কিন্তু অনেক এলাকায় আমাদের দেশ আর জাতিতে অনেক জায়গায় নারীদের জন্যে জুমার নামাজের ব্যবস্থা নেই যদিও আলহামদুলিল্লাহ এখন শুরু হয়েছে এখন হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা হয়তো ধীরে ধীরে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 ভালো কথা হলেও তো শুনে ওটা তার হৃদয়ে তার মনে আর মননে আঘাত করে সুতরাং জুমার নামাজে পুরুষদের পাশাপাশি নারীদের নেওয়া উচিত আরেকটি বিষয় জুমার নামাজে বাচ্চাদেরকে নেওয়ার ব্যাপারে অনেকে দিনুৎসাহিত করে কারণ একটি বাচ্চা তাকে জুমার নামাজে অভ্যস্ত করতে হবে তার পিতা মাতাকে বাচ্চা হাতে ধরে করে নিয়ে যেতে হবে ज्यादा आलहमदुल्लु जो आला ज्यादा ना थे नारी पुरुष एक साथ जुमार नाम रसुल्ला পুরুষের জন্য সর্বোত্তম কাতার হলো সর্বপ্রথম বলে দিয়েছেন সুতরাং পিচ্ছি বাচ্চাদেরকে জুমায় আনবেন না রসুল নির্দেশনা লঙ্ঘন করলেন বাচ্চার অভ্যাস তৈরি হওয়াকে বিরত রাখলেন আর এর দ্বারা যদি বাচ্চারা জুমার নামাজ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 আর বাচ্চারা বাবাদের সাথে আসে চাচা মামু দাদা খালু তাদের সাথে আসে তাহলে বাচ্চারা বয়স্কদের মাঝে মাঝে রাস সফ এর মাঝখানে দাঁড়াতে পারে বয়স্ক দুইজনের মাঝে একজন অপ্রাপ্ত বয়স্ক পিচ্ছি যদি দাঁড়ায় সফ এর ক্ষতি হয় না অথচ দুর্ভাগ্য আমরা আমাদের অনেক সমাজে অনেক জায়গায় বাচ্চাদেরকে পিছনে ঠেলে দেয় মুরব্বীরা সব সামনে বাচ্চারা সব পিছনে আর সব পিছনে বাচ্চা হওয়ার কারণে শয়তান ইন্ধন দেয় বাচ্চারা নিজেরা হই হুল্লুর করে দুষ্টামি করে নামাজ যারা জুমার নামাজের বিষয়গুলো বুঝে না কবিরা গুনায় লিপ্ত ইচ্ছা করে জুমাকে পরিত্যাগ করে কবিরা লিপ্ত ইচ্ছা করে জুমাকে অবহেলা তুচ্ছ মনে করে এটাও কবিরা গুনা বন্ধুগুন না আমরা সবাই মিলে দেই পরিত্যাগ করার মতো কবিরা গুনা থেকে রব্বুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুন दिन ज्ञान दान कर सही बुखारी प्रथम खंड इलम उध्याय हाथी संख्या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 Decide your choice be sad or be happy. It's your choice Join Dr. Zakir Naik Dekhoon or dhangi ni nati tangi ni prathirabhi bar rachar shattai apunoshamprachar